সিল্ হিহ মহি উল্জি সবিলি আদৌ ইর হিয়ার বসে অনবমনি ও সুবহ নী الحمد للسام بقضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ظريح بالي سحب الغواية والصواعق حولها عند السفوح على شفى الأغوال فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي إسلامنا نور الحياة ومرشدنا للكائنات إلى الفلاح السرمدي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي السلام عليكم ورحمة الله وبركاته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 اثبات الكلام لله تعالى وقوله سبحانه ومن أصدق من الله حديثه ومن أصدق من الله قيله وقوله وإذ قال الله يا عيسى بن مريم أنت قلت للناس اتخذوني وميا إلهين من دون الله وتمت كلمة ربك صدقا وعدلا وكلم الله موسى تكليم منه من كلم الله وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ اتْلُ عَلَى الْقَوْمِ أَحْكَامَنَا وَنَادَاهُم رَّبُّهُم مَّا أَنتُمْ لَهُ مُنْفِقُونَ وَإِنْ حَاجَّكَ فِيهِ فَلَا تُطِعْ كَافِرًا وَقُلْ لَّهُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلَامَ اللَّهِ قُلْ لَنْ تَتَّبِعُونَا كَذَلِكَ قَالَ اللَّهُ مِنْ قَبْلُ وَأَطْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ إِنَّ هَذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي فِيهِ আল্লাহ রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিন এবং তার ইচ্ছার মতো কথা বলেন যখন চান তিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের বাণী হচ্ছে কোরআন কেরিম সাল সালাম নাজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি যার সাথে আল্লাহ রবুল্লা আলম মেয়ের আজ কথা বলেছেন মৌসা আলী ইসলামের সাথে আল্লাহ আলম সরাসরি সাথে যাদের সম্পর্কে প্রমাণিত তা সত্য আর যেসব নবিরুসুলগণের সাথে সরাসরি আল্লাহ কথা বলেনি তাদেরকে আল্লাহ ওয়াহি করেছেন আজকের আল আকিদা আল ওয়াসেথিয়ার তেরোতম করবে। আলোচনার বিষয়বস্তু বা দার্সের বিষয়বস্তু হচ্ছে রব্বুল্লাহ আলমিনের কালাম বাণীর প্রমাণ মহান আল্লাহ আর কালাম বাণী কোরআন করিম একটি বিষয় আর আর একটি বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমী কথা বলেছেন কথা বলেন যার সাথে ইচ্ছা যখন ইচ্ছা তিনি কথা বলেছেন এবং কোরআন করিম কালাম एडड़ा आसमानी जतगुल नजर होल्लाणी पर विकृति घटे काटा छिड़ा कियोजन बाढ़ान कमान से गोत कलम्लाहर कलम आल्ला कलमश्चित बला जाए বন্য একটা সময় ছিল সেগুলো নিশ্চিন্ন হয়ে গেছিল পরে তারা তাদের স্মৃতিতে যা কিছু ছিল তাতে থেকে লিখেছেহাস প্রমাণ করে বাইবেল সম্পর্কে সুতরাং বাইবেল আল্লাহর কালাম নয় যদিও তাতে আল্লাহর কালামের অনেক কথাই আছে বাকি কোরআন করিম সুরক্ষিত আল্লাহ রাবুল আলম কোরআন করিমের শব্দের বাক্যের অর্থের সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুতরাং কোরআন করিম কালাম আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কালাম বাণী বা কথার সম্পর্কে আলোচনা শেখুল ইসলাম এই জন্যই করছেন যে আকিদার ক্ষেত্রে যুগ যুগে অনেক ফিরকিয়া পয়দা হয়েছে যে ফিরকাগুলি দল উপদলগুলি বিভ্রান্তির শিকার হয়েছে আল্লাহর কি অস্বীকার করেছে অথবা আল্লাহর বাণী সম্পর্কে বিভিন্ন রকমের এমন তারা বক্তব্য পেশ করেছে যেগুলি অবাস্তব বা सत्यरपंथी कुरान सन्नार बिधी देखा जाते आय प्रत्येक आयत द्वारा प्रमाण करते इमरम जे आल्ला कथा कथा गुण कथा गुण एटी आल्लाब সেফাতে দুই ভাগে ভাগ এর আগে অনেকবারই করেছি আশা করি আপনাদের যারা গুরুত্ব সহকারে এই আলোচনায় হাজির হচ্ছেন মনে আছে সেফাত মানে আল্লাহর গুণগুলি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সত্তাগত গুণ মানে সেফাতে জাতি সেফাত মানে গুণ আর জাত মানে সত্তা সত্তাগত গুণ আল্লাহর সত্তার গুণ হচ্ছে যে আল্লাহ কথা বলেন এটা একটা দিক আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ বৈশিষ্ট্য আল্লা রবুল্লা আলমিনের গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন এটা ফেল আল্লাহর কর্ম কথা বলা যেমন আমাদের কাজ আমরা মানুষ আল্লাহ দুর্বল সৃষ্টি অকলেকার আমাদের ইচ্ছা মতো কথা বলছি যখন ইচ্ছা আপনি নিরব আছেন যখন ইচ্ছা কথা বলছেন তো আল্লাহ রাবুল্লাহ আলমের যেন উত্তম দৃষ্টান্ত আলা আল্লাহ যেন উত্তম যখন চান কথা বলেন আয়াতগুলি দেখা যায় প্রত্যেকটি আয়াতে যেটা হচ্ছে মানে যে অংশটুকু দেখাবার বিষয় যে এই অংশটুকু আমাদের দলিল এই বিষয় আলোচনা করি আর তারপরে এই কিতাবের ভাষ্যকার আল্লা শেখ সাল ফৌজান হাফিজ যে সব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কিছু কথা শোনাব প্রয়োজনে আয়াত নম্বর সাতাশিহু মানে হদিসার কথার দিক থেকে चाहते अत्यवदीम शेख अजर आरबिक रामी कथार दिखा चाहते कि मान आल्ला कथा सृष्टि मानुषे कथा क्यू सब चाहते सत्यवदी कथा बोल्ला थ क्या सत्य कथा कथाकृत मिथ्यागत रबुल आलमी सत्यपथी ना अनिच्छाकृत भूल मानुषर मतना क्या आल्ला सब कथा हम ইমানের প্রকাশের জন্য আল্লাহর গণগানের জন্য আল্লাহ রব আলমিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদা কল্লাহ কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসেবে পেশ করছেন বলছেন সাদাকাল্লাহ মালিক আহমদ থেকে কোন করে যখন থেমেছেন তখন সাদাক আল্লাহ আজিম বলেননি তারা বলেছে প্রমাণ দেন দেখেন কোন কুফিকার কিতাবে আছে দেখান যে কাল আনিফা কোরআন করে তারা যখন নাই তারপরে কারি সাহেবদের হাফেজদের বা অনুষ্ঠানে কোরআনতে লাউ এ শেষে সাধা কল্লা আজিম বলা বিদাত রাস্তা খুব সহজ হটকারী না করে হয় প্রমাণ আর তারপরে শুনতে শুনতে যখন এ আয় পৌছিলেন স্বরণা মিনকুল্লাহ শাহীদা তখন নবী করিম সাল্লাম কে যে সাক্ষী করে আমাদের আ সম্পর্কে নিয়ে আসা হবে কেমতের দিনে এবং নিজের ওম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে যখন উম্মত অসৎ হবে ওম্মত যখন পাপি হবে যখন বিদাতি হবে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে তখন তাদের নবী সাল্লামকে সাক্ষী দিতে হবে উপায় নেই সাক্ষী দিতে হবে নবী করিমুল ইসালসাল্লামকে ওতের অসংখ্য মানুষের বিরুদ্ধে এই আলোচনাটি রয়েছে ওই আয়াত এই আলোচনা আসায় নবী করিম সাল্লা সাল্লাম ঝরঝর করে চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অসুর প্রবাহিত হচ্ছে কেঁদে ফেললেন ফাইজরে সাল্লামে দুই চোখে অসুর প্রবাহিত আর বললেন হাসবোকা থেমে যা তোমার জন্য যথেষ্ট হয়েছে হাসবোকা এই জন্য আরব দেশে কোরআন তেলাও কাউকে করতে বলেছে কোরআন তেলাওতের বা হেফিটিশন অনুষ্ঠানগুলো হয় দেখবেন আন্তর্জাতিক অনুষ্ঠান যদি আপনি লাইভ সরাসরি শোনেন আপনি টিভিতে অথবা রেডিওতে। এই বছর মাত্র কয়েকদিন আগে যে হচ্ছিল রেডিও তো গাড়িতে চললেই আমি সকালবেলা দেখি যে সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় হারামে তো শুনতে পাওয়া যায় আমি কন্টিনিউ দু তিন দিন শুনেছি এইরকম দেখেন একটা ছেলে পড়ে যখন শেষ করলে একটা আয়তকে পড়তে বলা হল অমোক আয়াত ইকরামিন কাউল্লাহক থেকে পড়ো আর তারপরে দু চার আয়াত যখন পড়লো হাসবুক কি বলে হাসবুক মানে তোমার কা ফিক হাসবুক মানে কাফিক তোমার জন্য যথেষ্ট হয়েছে থামো ওর মানে হচ্ছে থেমে যাও না শ্রোতা বললেন সাদাক আল্লাহ না কারি সাহেব বলছেন যে সাদা কালী এই বেদাতটি মেসরি কারিদের বেদাত আর ভারত বাংলাদেশ পাকিস্তানের কারি হাফেজদের বেদাত দেখেন আরব দেশের হেজাজের অথবা সৌদি আরবের যে কোন এলাকার পাহি বা হারম্যান শরীফ হেনের আইম মাইক রাম যারা সবচেয়ে বড় কারি পৃথিবীর মধ্যে এখন তাদের তেলাও শেষখানে তাদের আওয়াজে সাদা কাল আজিম নেই আরেকটি খেয়াল আছে ওই রেডিওতে প্রচার হচ্ছে বা টিভিতে যখন কারি সাহেব হলো শেষখানে যে প্রচার করছে না সে কি বলল শেষখানে থামে সাদা কাল আজিমটা অ্যাড করে দিল করে মাঝে মধ্যে তো অনেকে আওয়াজ হয়তো বুঝে অনেকে বুঝে না আমার ভাই দিয়ে দেখো শেখোদাই শেখ সেনি অথবা সেখানে সাদা কাল আজিম ওখানে तार आवाजे लागिए देख असल विषय दिखे आल्लर चाहते बत्यवदी प्रमाण कर लल्ला सब चाहे सत्यवदी आल्ला जान हदीस रहे हदीस सब चुनाव उत्तम हादिस আর রসুল্লাহ সাল্লামের সুন্দর যা করেছেন বলেছেন স্বীকৃতি তাও হাদিস জন্য কেউ যদি নিজেকে আহলি হাদিস না হাদিস সামিল হয় না কোরআন বললে হাদিস সামিল হয় না আহলে কোরআন মানে হাদিস মানে না আর হাদিস ছাড়া যদি কোরআন মানে সে কখনো মুসলিম থাকতে পারবে না কারণ কোথাও নাই যে খামসুস্ত নামাজ কোথাও নাই যে সালাম দিয়ে আহ নামাজ না হলে কোরআন অক্ষান ধরে হাদিস যখন বলবে না আহল হাদিস বলবেন কোরআনওয়ালা হাদিসওয়ালা যে কোরআন মানে আর যে হাদিসও মানে তবে এই নাম ফরজ নাই আর আমল যদি তার অনুকূলে না থাকে তাহলে এই নাম এগিয়ে দেবে না কোনো কাজে আসবে না শুধু নাম লেভেল বা সাইনবোর্ড কোন কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না থাকে আকিদায় এ বাদতে আখলাকে হালালে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হইতে হবে যে মুসলিম সত্যিকার সেই হচ্ছে আহলুল হাদিস আর যে যত ত্রুটিপূর্ণ মুসলিম ত্রুটিযুক্ত মুসলিম যে যত বেশি ত্রুটিযুক্ত মুসলিম আসে তত ত্রুটিযুক্ত আহিস দ্বিতীয় আয়াত মহান আল্লাহ বলছেন কথার দিক থেকে ওখানে হাদিস আছে এখানে আছে কিলা কিলা কৌলান মানে উক্তি বা বচন বা কথা আর কিলন মানে হয়ে থাকে তো কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে এখানে বোঝা গেল যে আল্লাহ কথা বলেন এবং সবচেত সত্য কথা আল্লাহর একশো বাইশ তৃতীয় আয়াত মহানাল্লা করছেন ওয়াই কাল আল্লাহ স্মরণ কর ওই সময়কে যখন আল্লাহ বলবেন যদিও মাজির সেগা দিয়ে এসছে অর্থাৎ অতীতকালের শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু বিষয়টি যেহেতু নিশ্চিত যে কেয়ামতের দিনে ঘটবে বিচার দিবসে সেই জন্য মাজির বলা হয়েছে ওয়াইজ কালাম আল্লাহ বলেছেন নাই আল্লাহ বলবেন স্মরণ করো ঐ দিনকে কি দিবসকে যেদিন মহান আল্লাহ বলবেন ইসা বিন সালামকে সম্বোধন করে কি বলবেন আন্তা নাস সুরায় মায়েদার শেষ রুকুর প্রথম আয়াত যখন বলবেন আল্লাহ কি হে মারিয়াম পুত্র ঈসা মানুষদেরকে বলেছে বলেছি জগৎ কারণ খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে আল্লাহর তৌহিদকে হারিয়ে দিয়েছে আল্লাহর একত্বের জায়গায় সিরক এর ঘটেছে তারা সিরকি আকে বিশ্বাসী এক আল্লাহর জায়গায় তাদের কাছে তিন এলাহ রয়েছে तो मुशरेक्रीला ईसा अल्लाम के खीट्टान सामने हासुर मठे जिज्ञासा कर ख्रीसान मुख बंद कर दीवे देखो तुम्हारे सम्पर्क तुम्हारे नबी के जिज्ञासा तुम्हारे नबी के को दावत नहीं पाठ तुमरा कौन धर्म पालन कर আল্লাহকে বাদ দিয়ে দুই এলাহ সাব্যস্ত করিও আল্লাহ তো এলাহ আছে আর তার সাথে আরো দুই এলা মারিয়াম মেরি তাদের এলাহ আল্লাহর স্ত্রী বলে থাকে তারা আর ইসরা আলী সালাম আল্লাহর পুত্র তো আসে এলাহ তোলিস তৃপ্তবাদের আকিদা আচ্ছা কেউ যদি তিন এলাহ বা তিন উপাস্য বলে তো সে কি মুশরেক সামান্য সন্দেহ আছে সামান্য সন্দেহ আছে এত সাধারণ লোকের কাছে সন্দেহ আছে কোন সন্দেহ নেই तर आकी तीन त्रिक्तम्य आवश्यक पार्थक्यंतु बड़ एक नेता घड़े एक विश्व इसलामी दलता ইখওয়ানুল মুসলিমিন এদের সত্যিকার নাম এজন্য আরো অনেক সালাফি শেখারা বলেছেন এরা এখয়ানুল মুসলিম নয় এরা হচ্ছে মানে মুসলিমদের ভাই তাই না মুসলিম ব্রাদারহুড তাদের নাম বলা হচ্ছে না এরা হচ্ছে ইফওয়ানুল মুফলিস সর্বহারা মানে এলমের ক্ষেত্রে সর্বহারা এদের কাছে কোন এলম জ্ঞান নেই তহিত এদের কাছে সন্ন্যার কোন জ্ঞান নেই এদের কাছে আকিদার কোন গুরুত্ব নেই কিছু জ্ঞান নেই এদের কাছে এদের শুধু গদিতে কেমন পৌঁছিতে হবে এই ফিকির ছাড়া কিছু না এদের কাছে নামটি এদের আসল ভালো নামটি এরা হচ্ছে সর্বহারদের ভাই আর কেউ কেউ তাদেরকে বলেছে এখওয়ানুল মুফসিদ্দিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভাই कारण एस्तक पढ़े जंगी तैयारी पढ़े चरमपन्थी तैयारी जीत फतुआ दे काफिर मुस्लिम दीगे फतुआ दे मानसिकता तैर बी पुस्तक पढ़े जर फर मुफ से दीन जो भूल ना ए खान मुफल सीन बोलें तो भूल ना क्यों एर बड़ एक नेता राष्ट्र नायक कैक दिन नाम की मुसी मुसलिमी राजीव अल्लाह शेख सौजान सामने कथा बोल रहा आउजार ইসলাম ধর্মকারী বিষয় কি বলবে যে খ্রিস্টানদের আঁকি দেয় আমাদের আকিদে কোন পার্থক্য নেই যদি তাই হতো তাহলে শেষ নবী পাঠাবার তো কোনো নেই কারণ খ্রিস্টানদের তীর ধর্ম নবীলামের জামানাই যে সময় নবীকে শেষ নবী করে পাঠা হলো তখন তো ছিল তাহলে আল্লাহ বলতেন যে যখন মুসলিমদের আঁকি দেয় নবী যে দিন নিয়েছেন সেই আঁকি আর খ্রিস্টানদের আঁকিয়ে দেয় কোন পার্থক্য নেই তাহলে খ্রিস্টান ধর্ম তোমরা পালন করো তাহলে জানতো তাই না কি ছিল তাহলে কি দরকার ছিল সতর্ক সাবধান হবেন আর এদেরই অনুসারী হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে পাকিস্তানের দল, একটি দল আপিদা সবকিছু তাদের করে। সবকিছু একে অপর থেকে নিয়েছে সবকিছু একে অপর থেকে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম গুমরাহিতাহিত এদের বয়স পুস্তক অনেক পড়েছি পড়েছি আর অনেকে পড়ে ধোকা খেয়েছে আমরাও কিছুটা প্রথম প্রভাবিত হয়েছি কিন্তু আল্লাহামদুলিল্লা আল্লাহ আজাদ দিয়েছেন জি যে ইসা আল্লিমকে আল্লাহ কি আমার মাঠে জিজ্ঞাসা করবেন যে খ্রিস্টানদের শিখিয়েছি আমাকে আর আমার মাকে আল্লাহ বানাই মানে তিন এলাহ এক আল্লাহ এলাহ আর এক হচ্ছে ঈসা এক হচ্ছে মারিয়াম এ কথা তুমি শিখিয়েছ তখন ঈসা আল্লা সালাম জবাবে কি বলবেন বলবে সুভান পাক পবিত্র সুভান আশ্চর্যাক আল্লাহ তুমি যেটা আমার অধিকারী নয় আমার প্রাপ্যই নয় এ বাদ তোমার হক এলা তুমি মা এখন এটা আমার জন্য হইতেই পারে না আন আকুলা যে আমি বলবো মা যেটা আমার হক নয় আমার অধিকার নয় আমার প্রাপ্য সে কথা কি করে বলতে পারি এ বাদতার আল্লাহ আমি যদি বলে থেকে তুমি সব জানছো আল্লাহ হে আল্লাহ তুমি আমার মনের কথা জানোলা আলম মাফি নাই তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো আশ করে দিয়েছি আমি তো কথা বলিনি আল্লাহ বলছিলাম যে খ্রিস্টানদের আকিদি তহিদ যদি না থাকে মুসলিম ব্যক্তির মধ্যে সমাজে পরিবারে তাহলে সেই মুসলিমরা ওদের মতো কাফেদের মতো তৌহিদ আমাদের বৈশিষ্ট্য নামাজ যদি ফরজ নফল সব থাকে জাকাত রোজা হজ সবকিছু আছে কিন্তু তৌহিদ যদি না থাকে তো এইরকম মুসলিম যারা সিরকি আঙ্কি মুসলিম আর অন্যদের মাঝে কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই কারণ এই রকম ভালো কাজ মক্কার মুশ্রিকেরাও করতো সিরকের সাথে সাথে তারা হজ করত হাজিদেরকে খাওয়াইত আর অতিথির কত আজকাল কোন মুসলিম পারবে না যত অতিথির সেবা যত্ন করত মক্কার মুশ্রিকা এরকম বহু অনেক কাজ করত জমজমের পানি কত কষ্ট করে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতো আর কত যে ভালো কাজ তাদের মধ্যে ছিল কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন উনি আইয়ালকে আেরোন ইনামাল মুশ্রিক ওনা না যাস এরা মুশফ না পাক আগামী বছর থেকে আর মক্কায় হারামে আর কেউ না ঢুকে এই বছরের পরে আর যেন এইসব মুশ্রেক কেউ যেন হারামের এলাকায় না প্রবেশ করে মুশ্রেক মুসলিমের সমানবালীদের মুশ্রিকের আকিদার মুসলিমদের আকিদে কোন পার্থক বানিয়ে দিলেন ওর শাস্তি দেখেন দুনিয়ার শাস্তি আখেরাতে কি হবে সে আখেরাতের কথা বলতে পারবো না শাস্তি সমান বানিয়ে দিলেন মুসলিফদেরকে তৃতীয়বাদীদেরকে মুসলিমদের সারিতে দাড় পাই দিলেন সুরাম আয়ব একশো ষোলো তারপরে আল্লাহ এই আজ কি দেখলেন যে ইসা বিন মারিয়ামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন তো আল্লাহর কথা হইল কি হইল না এবং শুধু কথা না কথা পকথন কথাপকথন হবে তাহলে এই জন্য শুরুতে বলছিলাম যে আল্লাহ কথা বলেছেন আর যখন ইচ্ছা বলেন আবার বলবেন যখন ইচ্ছা বলবেন কি আমতের মাঠেও বলবেন কোন কোনদোভাষী থাকবে না সবাই আল্লাহর সাথে সরাসরি কথা বলবে মাহ মিন কুমিন আহাদিন ইল্লা সাইকালে মহুরবহু তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে যার সাথে আল্লাহ কথা বলবেন না আর কোন मोबाइल कतो लोकर सारे देखा साहु सा तुर्जुमान आल्ला सर सर कथा जिज्ञेस करबुल आलमे कि सत्योर करीम आल्ल তারপরে আল্লাহ বলছেন তোমার দিক থেকে আর নাই পরায়নাত পরায়নাতর দিক থেকে সত্য দিক থেকে আর ইনসাফের দিক থেকে শুভেচ্ছার দিক থেকে অর্থাৎ আল্লাহ রব আলমিনের বাণী সত্যতার ক্ষেত্রে आर इन घाटी नहीं। जे 90% इन्साफे क्षेत्रा बोलि नई सत्य सिक्स बैंक इंसाफे क्षेत्र आज विचार विचार টেন পার্সেন্টে অবিচার হয়েছে আল্লাহর ক্ষেত্রে ইনসাফ এর ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী এবং সত্যতার ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী তো আল্লাহর বাণীর কথা পাওয়া গেল না গেল না কালাম তোর থেকে থেকেই কালাম ক্যালেমা মানে অনেক সময় আমরা ক্যালেমা মানে হচ্ছে শব্দ কিন্তু একটা শব্দ বা একটা কথা বলে আমরা বহু কথা বলি বরং আমরা এই প্রয়োগটা করে থেকে আপনার সাথে একটা কথা আছে अपन साथ मिनट लाग मिनट लगे एक शब्द तक कथा एक वाक्य के उद्देश्य करीज भाषा के प्रयोग आने महदिशे कुरान महदिशे नबीला क्यालेटो की शब्द आ दो कथा क्यालेमता दो शब्द कलम वक््य দুটো বাক্য আছে দুটো শব্দ আছে বলতে খুব হালকা আর সাকিল আতান ফিল্মিজান আল্লাহর দানি পড়লে যে সেই দুটো কালিমা কি তাই না সাতটা শব্দ দিয়ে দুটো বাক্য দুটো বাক্য কে কি বলছেন দুটো কালিমা শুধু বলছেন দুটো কালিমানা সাতটা কালেমা আছে কালেমান শব্দ হয় কালিমা আর কালাম আজ কালিমা বা কথা বলে আমরা মেলা কথা উদ্দেশ্য করি আনামের আয়তো একশো পনেরো ছিল জি হে নবী তোমার রবির বাণী সত্য এবং নাই পরায়ন তাই কি পূর্ণাঙ্গ তারপর আয়াত একশো চৌষট্টি জি কি আছে তাতে ও কলাম আল্লাহ মুসা তকলিমা মূসা আলী সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন কালাম আল্লাহ আল্লা কথা বলেছেন ঠিক না কিন্তু তাকলিমা কেন আল্লাহ বাড়াইলেন তাকলিমা এই জন্য বললাম সরাসরি সরাসরি কথা বলেছেন ওই তাগিদ কাল্লামার তাগিদ করেছেন কি দিয়ে মফুল মুখ দিয়ে আরবি গ্রাম মুখ সরাসরি কারণ কথা বলার ক্ষেত্রে অনেক সময় সরাসরি হয় না পর্দার আড়াল থেকে ওহি মারফত আল্লাহর কথা বলা দুনিয়াতে আমাদের ক্ষেত্রে যখন মহিলার সাথে কথা বলেছেন কিন্তু পর্দার আড়াল থেকে তাই না বা টেলিফোনে বা পুরুষের সাথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ জীবন হয় কিন্তু সরাসরি কথা বলেছেন কেউ কেউ অনুবাদ করেছেন তাকলিমা মোসা আলী সালামের সাথে কথা বলার মতো কথা বলেছেন তো কথা বলার মতো কথা হচ্ছে সরাসরি কথা বল যেমন কথা যেটাকে কথা বলা বলা হয় মুসা আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন যেমন কথা বলা হয় যেমন আপনি কারো সাথে কথা বলেন তেমনি আল্লাহ মুসা আলি ইসলামের সাথে কথা বলেছেন এতে হ্রদ রয়েছে বাতেল ফিরকাগুলির ওপর কারণ জাহামিয়া ওরা বলছে যে আল্লাহ কথা বলেন না আল্লাহ কথা বলেন না হাবুজবুল্লাহ আল্লাহ কথা সৃষ্টি করেন की अल्ला करे। आयते आल्ला कथा सृष्टि कर आयाते मूसा अल्लाम आल्ला कथा कथा बोलार मत कथा जी जेमन कथा तेम सरसा आल्ला कथागुली तुरपड़ी गाचे सृष्टि आवाज आतान सरसरी मानते ना कि मानस गुमरा जुगे जुगे তারপরের আয়াত হচ্ছে সুরায় বা কারার দুশো তিপ্পান্ন নম্বর আয়াত তিলকা রসুল আয়াতটি এর আগের অংশ আফেজ সাহেব হুম, হাফেজ হম তিলকা রসলু আল্লাহাবাদ মিনহমান কালাম আল্লাহ তিলকা রসলু ওই রসুলগণ জি আলাবাজ তাদের একজন কি অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি ফজিলত দিয়েছি সবাইকে এক সমান করিনি কাউকে কোন ক্ষেত্রে ফজিলত দিয়েছি মিনহম মান্লা তাদের মধ্যে কতকের সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন ওরাফা বাদাহম দ্বারা জাত আর তাদের কাউকে অন্যের ওপর কি করেছেন মর্যাদা দিয়ে উঁচু করেছেন কাউকে কোন বৈশিষ্ট্য দিয়ে উঁচা করেছেন জি সৈয়দিন বা মর্যাদা উঁচা করেছেন জি ওই দেখে মুসা আলি সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন যে সব তাদের একজন মৌসা আলি সালাম কোরআন স্পষ্ট করেছে। কি বলা হয়েছে মিনহম্মান তাদের মধ্যে কতকে সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন এতটুকু আমাদের দেখা হবে যে আল্লাহ কিছু কিছু নবীর সাথে কি করেছেন কথা বলেছেন সরাসরি যেমন যেমন কথা বলেছেন যাও তুমি পঞ্চাশ সপ্তাহ নামাজ নিয়ে যাও তো সরাসরি কথা বলেন তারপরে মুসা সালাম ফিরিয়ে দিচ্ছেন ফিরে গেলেন হে রব আমার কতবার কথা বলেছেন তাহলে তারপরে একটি হাদি সেবিন শেখ সার ফজন হাফিজ আল্লাহ উল্লেখ করেছেন বা করেছেন করেছেন সেদিকে সেটা প্রমাণ করে যে আদাম আলি সালাম সাত আল্লাহ কথা বলেছেন আদাম আলি আল্লাহ কথা বলেছেন আর আসলে তার ঘটনা আদাম সালাম কি আল্লাহ বললেন সে গাছের কাছে যেও না ওর সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ রহমান তার সাথে কথা বলেছেন এই কথাটি স্পষ্ট আয়াত হচ্ছে সুরাত আয়াত একশো তেতাল্লিশ আল্লাহ না যখন মোসা আল ইসালাম আমার নির্ধারিত সময়ে আসলু আল্লাহ বলছেন আল্লাহ সময় বেঁধে দিয়েছে যে মুসা তুমি আসো ৪০ দিনের জন্য প্রথম ত্রিশ দিন আর তারপরে দশ দিন বাড়ি ৪০ দিন থাকলেন কি নেওয়ার জন্য তওরা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ একবার দিয়েছেন তওরাতিম তেইশ বছরে যখন যে সমস্যা এসছে তখন সমাধান আল্লাহ নাজল করেছে এইভাবে নাজল করেছেন কিন্তু তওরা এঞ্জিল জবুর এগুলি একবারে দিয়ে দেওয়া হয়েছে মস আলি ইসলামকে তওরাত দেওয়ার জন্য আল্লাহ রহমান তুর পাহাড় ডেকে তো সেই কথাই বলছেন সূর্য আরাফে যখন আমার নির্ধারিত সময়ে সালাম আসলেন ও কাল্লামাহু এবং তার প্রতি আয় রয়েছে সূর্য বান্ন আল্লাহ বলছেন যে মুসা আলী সালামকে আমি ডাক দিলাম ডাক দিলে কথা বলা লাগে না লাগে না এত এটা যথেষ্ট আল্লাহর কালাম প্রমাণ করার জন্য আমি তাকে ডাক দিলাম মুসার ডান দিক হতে পাহাড়ের ডান দিক থেকে তাহলে আল্লাহ পক্ষতে ডাকটা এসেছিল ওকার এবং তাকে গোপন আলাপের মাধ্যমে নৈকট্য দান করেছিলাম ওকার গোপন আলাপের মাধ্যমে নজিয়া মোনাজাত থেকে চুপি সারে কথা বলা গোপন আলাপের মাধ্যমে আল্লাহ কি করেছিলেন তাকে দান করেছি এটা একটা তর্জমা হচ্ছে একটু পার্থক্য সভা কার্রাবনা হু তাকে নিকটবর্তী করেছিলাম নাজিয়ান গোপন আলাপের উদ্দেশ্য তাকে কাছে দেখেছিলাম কাছে গোপন আলাপ করলে কি করতে হয় ছে ডাক্ত আল্লাহ তো কথা বলে নিতেন কম এর মধ্যে আজ কথা বলে নিতেন কিন্তু তোর পাহাড়ে আল্লাহ ডাকলেন কাছে আল্লাহ কথা বলছেন তাহলে এখানে কি হচ্ছে আমি কাছে ডেকেছিলাম অকার রাভ না আমি তাকে কাছে ডেকেছিলাম নজিয়া গোপন আলাপের উদ্দেশ্যে গোপন আলাপের উদ্দেশ্যে যাই হোক এখানে যেটা দেখানো সেটা হচ্ছে যে আল্লাহ সালামকে কি করলেন দাগ দিলেন তুর পাহাড়ের ডান থেকে তার মানে কথা বলেছেন ওয়াইজনাথ আরব্ব কা স্মরণ করো ওই ঘটনাকে যখন হে নবী তোমার প্রতিপালক মুসা আল্লাহ সালামকে ডেকে ছিলেন কথা বলেছিলেন ডাক দিয়ে কি বলেছিলেন যারা তাদের কাছে যাও এতে মানে আসু আসা যাওয়া যাওয়ার অর্থ হইতে পারে কিন্তু শাব্দিক অর্থ আতাই এতে মানে আশা জালেম সম্প্রদায়ের কাছে যাও সবচেয়ে ঠিক আছে উভয় কি আল্লাহ ডাকলেন ওয়ান দিবচন দুইজনকে আল্লাহ ডাক দিলেন কি বলে আলাম আনহা কোমা আন্তিল সাজারা তোমাদের দুইজনকে আমি নিষেধ করিনি এই গাছ থেকে এই গাছের কাছে যেতে এই গাছের ফল খেতে এটা কখন আল্লাহ যখন তারা খেয়ে ফেলেছে ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেলেছে শায়তানের প্ররোচনাই জি সে কাজ করে ফেলেছে শায়তান কিন্তু ঘিন্ত ভাবে কোনো কিছু পেশ করে না সাজিয়ে সাজিয়ে পেশ করে কোন মানুষকে পাপে লিপ্ত করার ক্ষেত্রে শয়তান হ্যাঁ জঘন্য করে পেশ করে না যতই জঘন্য কাজ হোক সেটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে এই বিষয়টি বেশ কিছু আয়াত বর্ণনা করা হয়েছে যত জাতিকে কোমরা করেছে শয়তান ওয়াজ আলহাম ও শেতান আম আলহম শায়তান তাদের কাজগুলিকে অপকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে হ্যাঁ अलंकृत चमत्कार शिकट हक दुनियादार क्षेत्र करें जो गात हूपवृत्तर कारण होंग अथवा सुणे हक जरा शायद सजिए पेश कर আর তুই একটা ডাকবি এরকম বললে তো ঘৃণা ছড়াবে তো পূজা হবে না হবে এরা আল্লাহর বলি ছিল এ তুই আল্লাহর খাস লোক ছিল সরাসরি তুই ওপরে পৌঁছাইতে পারিস সিঁড়ি তো লাগবে মাধ্যম লাগবে শিলা তো লাগবে এরাকে ছাড়া তুই পৌঁছাইতে পারবি না। হ্যাঁ আর এদের ইজতে যদি অসাধারণ ক্ষমতা রাখে ক্ষমতা রাখে এটা ইলমেলি রাখে এইভাবে শৈতান সাজিয়ে সাজিয়ে বেশ করেছে বিনাদ করা সারা বছর নবীর ওপর একটা দিন তো পেশ একটা দিন তো পেশা হল মানুষ মিলাদি হ্যাঁ মোনাজাত সব মিলিত মোনাজাত আমরা পাপি তাপি কত পাপ করছি এমন সাহেব নে মানুষ এম সাহেবের দোয়া যখন কবুল হবে তারা গুলো কবুল হবে দশটা হাত উঠলে সবগুলি দশটা হাত আল্লাহর সামনে উঠলে একটা হাতের হাত তো আল্লাহ কবুল করবে বক্তারা বলো যে আপনার হাত উঠান আরে একটা হাত যদি আল্লাহ কবুল করে না আমরা সবাই পার পেয়ে যাব। এই সম্মিলিত মনে যাচ্ছে শুরু হয়ে গেল যতগুলি পা সাজিয়ে সাজি বেশ করেছে যে না বে বিচার সাজিয়ে সাজি বেশ করেছে এখনই বিয়ে করবি তুই পায়ে দাঁড়াতে পারিসনি। নিজে গেছে পায়ে দাঁড়াতে পারিসনি নি তোর নিজের পেট কি করে চলবে তার নিয়ে তোর হিমশিম ওদের থেকে তুই খরচ খরচা চালাবি তোর স্ত্রী আবার হবে ওদের বোঝা আসবে আউজ্লাহ সমকামিতা যেখানে জেনা করার সুযোগ পাচ্ছে না কি করবি তুই যুবক মানুষ আর খামা যায় বরদাস্ত করা যায় হ্যাঁ কি করবি হ্যাঁ असत लोकर आगो कई कस्टमर सस्ता ना कि चाहदा पूरण करबूजब्ला অবাক হয়ে গেলাম থেকে অবাক হয়ে গেলাম পেশ করছে যে সরকার বেতন দেয় এই বেতনে তো কি করে সংসার চলবে তো ছেলেগুলিকে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে একটা ডাক্তার বানিয়ে তোকে ডোনেশন দিতে হবে তিরিশ লক্ষ টাকা কোথায় পাবে ঘুষ খা হ্যাঁ আমার টাকাটা কি বন্ধে নাকি বান্ধা নাকি টাকাটা আমার যদি বা ওষা লাগাই তেমন আমার ইনকাম হইতো না তা আপনাকে ধার দিয়ে রাখালো অসুবিধাটা কি এটা আবার সুদ কেনা হবে সাজিয়ে সাজিয়ে করছে আছে এটা খেলে সারা জীবন তুমি থাকতে হবে জাননাতে না হলে কখন বের করল তোমাকে কখন তোমাকে বের করলো রবিল্লা শায়তান যে কিভাবে লেগে আছে মানুষকে গোমনা করার জন্য একটা এমন গাছ বাতিয়ে দেব সেই গাছের নাম হচ্ছে সজারাতুল ক্ষয় স্থায়িত্বের গাছ খেলে স্থায়ী ভাবে তুমি জান্ না থাকতে পারবে ও মুলকিন আর এমন রাজত্ব পেয়ে যাবো লায়াবোলা যেটা ক্ষয় হওয়ার না শেষ হওয়ার নথা তো ঠিক আর তারপরে স্ত্রী তো বুঝতেই পারেন স্ত্রী যে কত প্রভাব আছে বড় বড় ভাইয়া ভাবু স্ত্রীর কাছে সবাই কাবু জিজা গেছে ঘুষ দেয় স্ত্রীর জানেন কিনা হ্যাঁ এই বড় ইলিশ মাছ নিয়েছিল আসলো এই এক ইলিশ মাছ সব ওর কেস জজ এর সব পাল্টে গেল সব পাল্টিয়ে গেল ওর স্ত্রীকে শুধু মাছটা ধরে দিয়েছে অথবা আর কিছু ধরিয়ে দিচ্ছে কাজ হয়ে গেছে আলোচ্য বিষয় কি বলছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আন্তার সাহায্যে তোমাদেরকে এই তোমরা স্বামী স্ত্রী উভয়কে কি নিষেধ করিনি আমি এই গাছ থেকে আকুল্লাহ কুমার এই কথাও কি বলে দিন আল্লাহম মুবিনা। শয়তান তোমাদের প্রকাশ্য শতুর এটাও জানিয়ে দিন আল্লাহ কিছু করে দিয়েছেন কিন্তু আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না আর আল্লাহ এটাও বলে তারপর ঠিক আছে যত সাজিয়া পেশ করুক আল্লাহ তো বলে রেখেছেন যে শয়তান দুঃমন দুশ্মনের কথা সম্ভব কেন ঠিক কিনা তারপর আদাম আলাইস্লাম শুনলেন কেন এর উত্তর কি আছে হ্যাঁ কারণ শুনেন আল্লাহ করেন্লাহ বলেছেন যে তাকে দৃঢ় প্রতিজ্ঞ আমি পাইনি আল্লাহ বলছেন আলাম নাজিদ লাহু আজমা তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি দৃঢ় সংকল্প যদি থাকে তাহলে পদস্খলন ঘটবে না কোন বিষয়ে এটা পাপ থেকে তবা করার পরে বহুবার কিন্তু লিপ্ত মানুষ হয়েছে কিসের জন্য আবার বহুবার আস্তা ফুল্লা আস্তা ফুল্লা পড়ছে কত যে আস্তা ফুল্লা পড়ছে এইরকম লোক ভালো করে জানে বদভ্যাস আছে গুলু ফিল্ম দেখার বদভ্যাস আছে এইরকম যেকোনো পাপের আবার ওই কাজ করছে আস্তফল্য আবার ওই কাজই করছে দিন পরে কি জানো আজম নেই নজিদাহু আজমা দৃঢ় একটি শর্ত হচ্ছে আর কোনদিন এই পাপে আসব না এর জন্য যোগাযোগ বন্ধ করতে হবে যেখানে গেলে আবার এই পাপ হইতে পারে ওইখানে যেতেই হবে না যেখানে গেলে পাপ পারে ওখানে যেতেই হবে না কোন একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে বারবার কিন্তু না ওই নাম্বারে ডিলিট করে দেন বোঝা গেছে তারপরে একবারে মনকে এমন শক্ত করেন যে আমি তো ডিলিট করলাম সে যদি কল দেয় রিসিভ না এরকম বহু ঘটনা আমাদের কাছে আসে সেই জন্য বলছি জানাজানি হয়ে গেছে চাকরি যাচ্ছে ওর এক তো চাকরি যাচ্ছে রোজগীতে আঘাত লেগেছে তো আবার করতে চাই আবার যখন না বলছে যে আমি টেলিফোন করি না টেলিফোন করি কিন্তু সে টেলিফোন করে একবার পরেশান করে टीफोन आठ दस बीस पंचायत छिड़ी देखें बसबो ना रूम छिड़ी दी रूमे पाप আমি তোবা করছি বারবার আবার ফিরে যাচ্ছি তাহলে রবি ঝড়িয়ে দিতে হবে এইভাবে এক কথাই সম্পর্ক ছিন্ন করি যেমন ভাবে দৃঢ় তারপরে আল্লাহ বলছেন সুরা কাছ আছে ওয়াই অমায় না দিহিম স্মরণ কর সে কামতের দিবসকে যেদিন মানব জাতিকে আল্লাহ ডাকবেন ডাক দিয়ে বলবে সমস্ত মানুষকে আল্লাহ ডাকবে আর সবাই শুনবে হ্যাঁ কুলো অতঃপর আল্লাহ বলবেন ডেকে এই কথা কি বলবেন মা আজ আজাব তুমুল মুর সালিম তোমরা রাসুলগণকে কি জবাব দিয়েছিলে রাসুলগণ তোমাদের উদ্দেশ্যে তোমাদের হেদায়তের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদেরকে জাননাতে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে এসেছিলেন তাদের কি কি জবাব দিয়েছিলে তাদের ডাকে তোমাদের সাড়াটা কেমন ছিল আজাব মানে জবাব দেওয়া ডাকে সাড়া দেওয়া দুটোই অর্থ হয় कबुल करबीर जमाना पे थकेंबी सल्बिया रसुलावत मजूद आबिर दावत आ नबीर दावत क्षेत्र तुम्हारण कैमन छो मजा तुम मोर्चा যে সুদূর নবী সালামের জামানার লোকদেরকে জিজ্ঞাসা করাবো অথবা ইব্রাহিম করা হবে তোমরা ইব্রাহিম কি জবাব দিয়েছিল মুসা ইসলি তোমরা কি জবাব দিয়েছিল আগের নবীদের ক্ষেত্রে শেষ নবী মোহাম্মদ আসা পর্যন্ত আজ শেষ নবী মোহাম্মদ দাওয়াতের ক্ষেত্রে কামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক ওকে প্রত্যেক মানুষকে মুসলিম হোক অথবা অমুসলিম হোক ইজাবা হোক যারা কবুল করেছে তোমরা হ্যাঁ বলে না না বলে মানব বলে না মানব না কালিমা পড়লাম না পড়ব না বলেছিলে নামাজ পড়ব পড়ছি শুরু করছি করে দিয়েছি নাকি নামাজটা পড়তে পারব না তার মানে আল্লাহ কেয়ামতের দিনে সমস্ত মানুষের সাথে কথা বলবেন কালাম উল্লাহ আল্লাহ কথা বলা প্রমাণ করবেন তারপরের আয়াত বারো নম্বর আয়াত ষোলটি আয়াত বলেছি এই আছে তো বারো নম্বর আয় হচ্ছে যদি কোন মুশ্রেক হে নবী বা মুসলিম তোমার কাছে আশ্রয় তলব করে ইস্তাজারা মানে ইস্তাহ নিরাপত্তা তলব করে কোন মুশরেক কোন অমুসলিম এসে কোন মুসলিমের কাছে নিরাপত্তা চাইছে যে আমাকে একটু নিরাপত্তা দেন আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই এবং আপনাদের ধর্ম কিছু শিখতে চাই দিন শিখতে চাই ক্ষতিকার উদ্দেশ্য নাই গোয়েন্দা তৈরি করার উদ্দেশ্য নাই ব্যক্তি মুসলিম ব্যক্তি বা পরিবার বা সমাজ বা জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য নাই নাশকতার জন্য নাই বরং সে উপকৃত হতে চাই যে মুসলিমদের থেকে ইসলাম থেকে পরানেমের কথা শুনতে চায় ইসলামের কথা শুনতে চাই এই কথা বলা হচ্ছে আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে সম্বোধন যদি কোন মুসলিমের কাছে কোন মুসরেকে সে কি করে ইস্তাহার ইসলাম নিরাপত্তা তলব করে ফা আল্লাহ বলছেন তাকে নিরাপত্তা দান কর থাকার জায়গা দাও বসার জায়গা দাও শোনার জায়গা দাও আলোচনা শোনার জন্য এখানে এসছে মোস্ট ওয়েলকাম একেবারে শুধু এখানে নয় এফতার ক্যাম্পে অমুসলিমদের জন্য খোলা ছুট আছে যেখানে দিনের কথা আলোচনা হচ্ছে বিশেষভাবে শুধু খাওয়ানোর জন্য নাই দিনের কথা যেখানে আলোচনা হচ্ছে আমাদের এখানকার এফতার ক্যাম্পে বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারে ইফতার ক্যাম্প আজকে উনিশ বছর শেষ হয়ে এটা বিশ বছর চলছে আলহামদুলিল্লাহ এই বিশ বছর ধরে আলোচনা করি এতে প্রথম বছর তিনি আমাদেরকে বলা আছে যে কোন অমুসলিম যদি আসে তাদেরকে আগ্রহের সাথে ভালো জায়গায় বসতে ভালো করে একবারে আদরে খাও তাদেরকে উদ্দেশ্য কি এই উদ্দেশ্য আল্লাহ বলছেন খাতা ইয়াসমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়। আল্লাহর বাণী শোনার সুযোগ হয়ে যায় অনেক ভাইরা মাঝে মধ্যে এসে যারা জানেন না এসে বলে যে সামুসলিমে খেয়ে বৌরা কি করতে পারবে হ্যাঁ আপনারা ইফতার করছেন তারা আমাদের খাবার খাচ্ছে ওদের অন্তরকে আকৃষ্ট করছে ইসলামের দিকে যাতে আল্লাহকে চেনে রসুলকে চেনে কামত কে চেনে জাহ্নাতের রাস্তা ধরতে পারে তাদেরকে জাহ্নামের আগুন থেকে আমরা উদ্ধার করতে চাই তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদের হিতাকাঙ্ক্ষী তাদের অনিষ্ট চাই না কয়েকদিনের দুনিয়া তারপরে জাহার জ্বলবে তারা তো আমাদের মতই হ্যাঁ রক্ত মাংস মানুষ তাদের শরীর আছে জি জাহান্নমে জ্বলতে হবে চিরকাল তাদেরকে আল্লাহ আল্লাহ যেন হেদায়তমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে পায় আল্লাহর বাণীর প্রমাণ হলো না হলো না কালাম আল্লাহ স্পষ্ট কালাম আল্লাহ তারপর ইহুদিদের একদল আল্লাহর বাণী সনে মদিনাই ইহুদিরা থাকতো। নবী করিম সাল ইসলাম যখন কোরআন শোনাতেন বা দিনের কথা আলোচনা করতেন ইহুদীরা সন্তার পরে তারপরে তারা সেটা বুঝে নেওয়ার পরে তাতে বিকৃতি ঘটাইত তার কথায় বিকৃতি ঘটাইত বিভ্রান্তি ছড়াইত এটা হচ্ছে গুমরাধের কাজ গুমরা কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো অপব্যাখ্যা করা ভুল করা কোন কথা জি আজ मानुषर सामने घृणा छड़वार कर आलोचक उद्देश्य नहीं आलो दंड विधान कायम हक एक कथा लिखे एक श्रेणी असत लोक चायना दंड विधान कायम चोर हाथ काटा हक जेंार शि हमारा चाहना আমাদের সম্পর্কে এরকম মিথ্যা কথা লিখছে কেমন সফায় চালা হবে আর দুনিয়াতে তো শাস্তি হচ্ছে আর হবে এই মিথ্যা কারণ তাদের সাথে একমত হতে পারা যায়নি কোরআন এবং হাদিস একমত হচ্ছে না সেজন্য আমরা একমত নই যে আগে ক্ষমতা দখল করে তারপরে সবাইকে ঠিক পরব এইভাবে মানুষকে ধোকা দেওয়া এটা কোনোদিন হয়নি আর হবে না আগে ক্ষমতা পরে ঠিক করব। যদি এটাই যদি থিওরি হইতো এটাই যদি ইসলাম হইত তাহলে নবী মোহাম্মদ রসুরামিতা নদেশ বলার এই যে আমাদের লোকজনকে তুমি তোমার ধর্মে নিয়ে যাচ্ছ উদ্দেশ্যটা কি তুমি যদি রাজত্ব চাও তো মাল্লাক তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি বাদশা বানিয়ে দিচ্ছি তোমাকে দেশের মালিকানা মক্কান মালিকানা দিয়ে দিচ্ছি पैसा चाओ कारण अनेक इनकम कर उद्देश्य थके पैसा चाओ जमाना ना तुम्हारे कलेक्शन करतीमी चाहो अने उदेश गाड़ी नारी तो उद्देश्य तो तुम तुम चो मे सूंदर मे तुम वि তারপরে জন্য উৎখাত করতে হবে সিরকে নিশ্চিন্ন করতে হবে আল্লাহর জমিন থেকে আর একমাত্র আল্লাহর জন্য এ প্রতিষ্ঠা করতে হবে যখন এইভাবে অন্তর থেকে শিরক দূর হয়ে যাবে शुद्धि ठीक कर प्रत्येक व्यक्ति आदाय करते कैक को व्यक्ति जो ठीक कर लोादत लोक आँच जन सदस्य पांच जन आकी ठीक एबादत ठीक पांच अक्त नाम हालहाल हराम सब बाछाई करी ठीक हलो ना हलो ना आपना ग्रामे पंचना जो गोटा ठीक हो ग कल जो ठीक हो जाए गोटा देश ठीक है गोटा देश आकी दत आखलाखोधन हो जाए तक मिशिल ना बिक्षोभर हाथ काटारा सबा बोलते सबा बोल चोर हाथ काट क्या आजकल एकजन ये नेतृत्व आसार पर चोर एक हाथ काटा तर लक्ष लक्ष लोग लक्ष की कत लक्ष लोक मिशिलार बिक्षोभे बेरो मानवाधिकार लंघन मानव अधिकार लंगन, लंगन भे भे भे भे भे भे भे भे जी, था था जी हाँ मजार क्या जियाल हक जन पाकिस्तान राष्ट्रपति से তখন ইসলামের শত্রু মোনাফিক মুসলিম সমাজে বহু আছে তারপরে বাইরের ইসলামিক শত্রু তো বুঝতেই পারছেন আন্তর্জাতিক ইসলামিক শত্রু সমস্ত শত্রু মিলি হাজার হাজার মহিলাদেরকে মিছিল বের করলো ইনকালাব জিন্দাবাদ দেশকে উল্টে রেখে দাও দাদা বলছে ইনকালাব জিন্দাবাদ মানে কি উল্টা উল্টাও আর পাল্টাও জি কিসের জন্য আমাদের রুজি কেন বন্ধ করা হইল रक्षक तक्षक रही चोर जी हाथ काटें हाथ काट गरीब चोर शुद्ध हाथ काटबे बता चोरे हाथ काटारख সবার সংশোধন হয়ে যাবে যেমন ভাবে নবী করিম সাল্লা ইসলাম সাহবা এ কাম সংশোধন হয়েছে তাবে সংশোধন হয়েছে তখন এমনিতে চোর হাত কাটলে সবাই গোটা দেশবাসী খুশি হবে একজন লোক রাস্তা বেরোবে না এটা হচ্ছে ইসলাম আইন বাস্তবায়নের তরিকা আর তারপরে যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি তার ইসলাম কায়েম হয় যার উপর যতটা ফরজ छड़ा जाहेल ग ना कि कत जगह रही है जहल कथा टी कौर कर মানে বড় জালেম বড়ো জাহেলনাগর বড় জালেম বড় জাহেল এটা হচ্ছে মানুষের আসল ব্যতিক্রম হচ্ছে যে আল্লাহর দিন শিখলো সুরে আসরের বাস্তবায়ন করলো সে ব্যতিকর আর বাকি যতগুলি ক্ষতিগ্রস্ত বোঝা চাপাচ্ছে উদাহরণ দিয়ে বোঝায় খুব ছোট্ট উদাহরণ দি যখন আলোচনা আসলো এটা পূর্ণ করার জন্য একজন লোকের ইসলামের তখন কয়টি। शर सुचे बेहूस मरे जाप्त नाम শরীর সুস্থ আছে সফরেও না সে আগে রোজা লাগবে ঠিকা বাকি পয়সা নেই তার আছে। খেয়ে শেষ কোন রকম করে চলছে জাকাত আছে সারা জীবন যদি জাকাত না দেয় তাহলে তার দিন কায়ে হইল না হইল না না না দিন কায়েম হয়নি কারণ দিন কায়েমের ভুল ব্যাখ্যা করা হয়েছে গুমরা করা হয়েছে এই লোকের দিন কায়েম কারণ তিনটার তার ফরজ তিনটা ফরজে আদায় করছে বুঝা গেছে কিনা সারা জীবন হজসিম হলো না সারা আজীবন ওমরা করতে পারল না তার দিন কায়ম আছে কি নাই কারণ যতটা তার ফরসে আদায় করেছে কিন্তু আর আপনাদের মতো লোক এখান থেকে একশো টাকা তোমরা করতে পারবে হজ করতে পারবে ধরেন দু তিন হাজার টাকা বা চার হাজার পাঁচ হাজার অথবা মক্কার লোকও অপপর ধরেন হজ করতে পারবে আর সেই ব্যক্তি হজ করলো না तो शे दिन कैम करलो जारमता आल्ला तयकल्लेफुल्लाह नासान राष्ट्र नेता देश शासक तरह क्षमता चोर हाथ काटवे তার দিন কাইম করার একটা অংশ হচ্ছে ইসলামী দণ্ডবিধান করা আলেম কোন অবশ্যই কি ক্ষমতা আছে আপনাদের ক্ষমতা ইসলামের ওই পাঁচটা রোগও আদায় করতে পারবে উদাহরণস্বরূপ বলছে আরো মেলা হালাল হারাম আছে তো সেগুলো আপনার জীবনের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো সব ঠিক আছে মোটামুটি যথাস্থ ঠিক রাখছেন अतरिक्तारे क्षमता नहीं क्या वा। शिखार पर ना बोली तो हमारे दिन कायम कर लाइफी करल के सामने एक जो चोर के घरे नहीं आ আর বলেন আর হাত কাটি তো দিন ধ্বংস করলাম দিন ধ্বংস করলামাঘাটে নেমে জনগণ ধ্বংস করলো এই জন্য বল আমি বলিনি সেটা বড় বড় আলেমরা লিখেছি খোয়ানুল মুফলি সিনার মুসলি এই বলেছে হ্যাঁ তো এই আয়াতার আয়ত নম্বর পঁচাত্তর সে আয়ত রয়েছে যে ইয়াহুদের এক দল আল্লাহ রানী শোনে শোনার পরে কি করে সোম্মা ইউহার রেফু নাহ তাতে বিকৃতি ঘটায় বা অপব্যাখ্যা করে মিমবাদুহ সেটা বুঝে নেওয়ার পরে ওহম ইয়ালামন অথচ তা জানে জানছে নবী করিম শাসম কাছে শোনার পরেও আর সেটা অনেক সময় বুঝতে ভুল হলে ভুল ব্যাখ্যা হয়ে যাওয়া সময় বুঝেছ বুঝার পর অসত উদ্দেশ্য ख्याख्याभक्त एक दल हिंदे कथाटीम से कथा बुझल ना जो कथार भूल व्याख्या करलो दल आज कि भूल व्याख्या कर लोक जरा एक मत दिन एकामत दिन एकाम करते चाहिए भूल व्याख्या कर चरित्र ভালো করে বোঝেন চরিত্র কিন্তু আর চরিত্র আর যারা বুঝে শুধু এইরকম অন্যায় করবে তাদেরকে মালে গজব প্রাপ্ত ওদের গজব হয় বলেছেন তারপর এর আয়াত চোদ্দ নম্বর আয়াত বলছেন যে আল্লাহর আল্লা পাল্ট আল্লা কথা কথাকে পরিবর্তন করে দেবে এটা চাই কুল হে নবী তাদেরকে বললেনা হে মুসলিমরা হে হদের সন্ধিতে সাহাবাহিকরা আমরা তাদের সম্পর্কে আয়না চলেছি তোমরা বললে না যে দেখো তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না মানে আমাদের সাথে তোমরা যেতে পারবে না আমাদের সঙ্গী হতে পারবে না আমাদের সাথে ামগঞ্জ ছিলেন্লাহ আনহম গাছের তলায় নবী করিমসালাম যখন তাদের কাছে বায়াতের দোয়ান নিয়েছিলেন তারা জিহাদের জন্য বায়াত করেছিল টাসুরমের সাথে কি জন্য এরকমটা হয় না যুগ যুগ ধরে চলে আসছে এটা ইসলামেরও শিক্ষা যে দূত কোনো সংবাদ পৌঁছ না কেন তার ওপর কোন রকমের হাত বাড়ানো যাবে না অসৎ তাকে কোন রকমের তার কোন ক্ষয় ক্ষতি করা যাবে না জি এখন দুই দেশের যুদ্ধ চলছে আর প্রতিনিধি পাঠানো হয়েছে যা কিছু উসমানুকে নবী পাঠিয়েছিলেন মুশ্রী তোমার আত্মীয় স্বজন ওখানে আছে অনেক মুশ্রেকের আছে তাদের সাথে কথা বলে এ সময় উসমান তাকে ঘরে বন্দী করে রেখে ঘরে যখন একটা লোককে বন্ধ করে দেওয়া হয় গুজব একটা রোডবেল হাজের সুফিদের আকি দেয় তারা কলবের খবর রাখেন তাদের জন্য কাজ হয়ে যায় কোথায় নবীর যেন কাজ করেনা উসমান তারা ঘরের মধ্যে আছে ঘরটা কাজ মাত্র কিছুটা ধরে হদেবিয়া থেকে আশ্চর্য ধর্ম সফীত তাদের বুজরুগরা নবীর চাইতে বড় বড় গুণ রাখে বৈশিষ্ট্য রাখে তো যখন হদেবিয়ার সন্ধিতে বায়াতে রেজওয়ানের সৈক হলেন যে জানের কোরবানি দেব প্রতিশোধ নেব উসমানজিয়াল তানের খনের তারপরে যাব আমরা পেছনে সরবো না এর আল্লাহ একটা পার্থিব বদলা আখেরা তো দেবেন উত্তম যা কিন্তু পার্থিব দুনিয়া একটা উত্তম বদলা দিলেন সেটা হচ্ছে নবীল ভবিষ্যৎবাণী করে দিলেন যে আগামী বছর ষষ্ঠ হিজড়ি দেবা সন্ধি সপ্তম হিজড়ি তো খাইবারে যুদ্ধ হবে ইহুদিদের বিরুদ্ধে আর খাইবারে আল্লাহ বিজয় দান করবেন ভবিষ্যৎবাণী করে দিলেন খাইবারে বিজয় হলে সেখানে অনেক গনিমতার ধন সম্পদ পাওয়া যাবে আর সেখানকার খেজুর বাগান ইহুদিদের পাওয়া যাবে शब गुली भाग बंटन कारा केनीम से मुजाहिदीन केोदश जन छा जरा मदिनाई क्यों मदिनार आशे पशे जरा मुस्लिम रहेंधि हाजिर हो नहीं सफरे नहीं हाजिर होते পরে মোদিনা ফিরে আসার পরে যখন প্রস্তুতি হইল তখন ও প্রস্তুত যাওয়ার জন্য কারণ খাইবারে অনেক ধন সম্পদ আছে খাইবারের গণিমত পাওয়া যাবে সুতরাং জিহাদের লড়াই আমরা অংশ নিব আল্লাহ বলছেন না হবে না আল্লাহ আগে বলে দিয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাম আয়াত শুনিয়ে দিলেন সাহাবাই যে সাহাবিরা তোমরা কে কিন্তু বলবে যে আমাকে নিয়ে চলো ও জামাকে নিয়ে চলো যা নিয়ে চলো না করে না মন বাজার করতে হবে আপনি মাসে একবার আসবেন আর কেউ প্রতি সপ্তাহে আসে আমরা শর্ত লাগালাম প্রতি সপ্তাহে যারা নিয়মিত ক্লাস আছে তাদেরকে নেব না কাজ হলো। এতগুলি কথা যখন জানা থাকবে তখন আয়াতটা বুঝতে সুবিধা ওখানে এখন আয়াত খুব সহজে বুঝবেন আল্লাহ কি বলছেন আল্লাহ যেহেতু আগেই বলে দিয়েছেন আল্লাহর কথায় কোন রদবদল। হবে না আল্লাহ কালাম আল্লাহ এই যেতে চায় যারা পিড়ি করে যে আমাদের আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায় আল্লাহ আল্লাহ বলে হোদার লোকেরা ছাড়া আর যাবে না কুল হে নবী তুমি বলে দাও হে সাহাবিরা তোমরা বলে না তোমরা আমাদের সাথে যেতে পারবে না খাইবার যুদ্ধে এই যে লনত্ব দেও না খাইবার খুদ্ধ তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না মানে আমাদের সাথে যেতে পারবে না কেজা আলকুম কাল আল্লাহ কাবুলো আল্লাহ এর পূর্বেই বলে দিয়েছেন ওই হিয়ার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আগাই বছর এইরকম হবে খাইবার যুদ্ধ হবে তাতে আর কেউ যেতে পারবে না কেজা আলকুম কাল আল্লাহমিন কাবুল হাসাইয়া কৌল না এখানে নেই বল তাহা শুধু না আল্লা আগে বলে দিচ্ছেন যখন তোমরা এরকম বলবে নিয়ে যাওয়া হবে না শুধু তোর আমাদের হিংসা করছো তোমরা না না না হিংসা না তো হিংসার কি অপবাদ দিলে যে হিংসা হয় তা হয় না আসলে হিংসা করছেন এটা দেখা বিষয় সোনাতুল ফা এক নম্বর পনেরো ছিল এটা পনেরো নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন সুর নম্বর যার বাণীতে কোন রকমের হ্রদ হয় না যার কথায় কি হয় না কোনো পরিবর্তন নেই আল্লাহর কথায় আল্লাহ যা বলে দেন অকার শরীয় ক্ষেত্রেও আর সৃষ্টিগত ক্ষেত্রেও দুই ক্ষেত্রে কিন্তু আল্লাহ দুই ক্ষেত্রে আল্লাহ বিধান আল্লাহ বিধান হচ্ছে এক সময় এটা অফ না করলেও চলে লাই চলে চলবে চলবে না পাঁচ নামাজ ফরজ চলবে বদল রদ বদল করা যাবে জানো এখন থেকে ছয় অথবা এখন থেকে চার আর লোকের আজকাল খুব কমজোর হয়ে গেছে আর ইমান হয়ে গেছে না চলবে না তাহলে শরীয়তের কালেমা আর শীর্ষিগত কালিমা শীর্ষিগত কালিমা মানুষের হায়াত মত আল্লাহ ফায়সালা করে দিয়েছেন অমুক দিনে অমুকের মত আছে না সে মরবে না, আমার ক্ষমতা দি আমার কেরামতি দি হবে না হবে না কালে মাথি আল্লাহর কালে মাথে কোন রথ বদল নেই আল্লাহ যেদিন কেয়ামত কায়েম করবেন পৃথিবী ধ্বংস করবেন তাতে কোনো রথ বদল হবে না হবে না এইভাবে সৃষ্টিগত বিষয় আর শরীয়তগত বিষয় ষোল নম্বর আয়াত এইটি শেষ হবে সুই নামলের আয় মাতুরাই নিশ্চয়ই কোরআন বনী ইসরাইলদের সামনে বর্ণনা করে সেই বিষয়গুলি অধিকাংশ সেই বিষয়গুলি যে বিষয়গুলি তারা মত বিরোধ করেছে বনি ইসরাহদি এবং না হুদি খ্রিস্টানরা যে বিষয়গুলিতে মতো বিরোধ সৃষ্টি করেছে সাথে অথবা ইসলামের সাথে তৌহিদ এর সাথে করা হয়েছে এই জন্য কোরআনে বলা হয়েছে মোসাদ্দেকা এমন কিতাব যে কিতাব হচ্ছে সত্যায়নকারী কোরআনের কয়েক জায়গাতে রয়েছে না মোসাদ্দ মোসাদ্দেকানা মোসাদ্দেকুন মোসাদ্দেকান বিভিন্ন রকম করে सार्टिफिकेट जो ऑरिजिन सत्ययन करती न ठीक कर। है কারো সার্টিফিকেট কাগজপত্র কে সত্তায়ন করা হইলো কারোটা সত্যায়ন করে দেওয়া হইল না ঠিক ওই রকম ঢুকে গেছে घटे काट, काटा छिड़ा कथा कथा चलना ये तोहिदे विषय हराम क्षेत्र क्यों जो कि तरफ बिकृत किताब्र गुस्त खावा ना कच सत्यन कर ঠিক না হ্যাঁ সুদ খাওয়া যেমন ইয়াহুদিদের কাছে অন্য কোন জাতির কাছ থেকে সুদ খায় তাহলে বিকৃত আল্লাহর কথা নাই সুদ হারাম সুতরাং সকলের সাথে হারাম এই ফর্মুলা যদি একজন মুসলিম বলে যে মুসলিম মুসলিমের কাছে সুদ খেয়েও না কিন্তু হিন্দুর কাছে জায়েজ চলবে না খ্রিস্টানের কাছে না কোনো মানুষের কাছে না এই রকম মুসলিম সমাজে অসত লোক ভদ্র মহিলা ওর দিকে খারাপ নজর দেওয়া যাবে না আর একটা মেয়ে যখন মাথা খুলে চুল খুলে আর বুকের ওপর অন্ন ফেলে দিয়েছে ঝুলিয়ে দিয়েছে আর যাচ্ছে তো তা হালাল মনে করে কিছু মুসলিম যুবকরা আছে না অসতেরা ফাঁসে যুবক যাইজ নাকি হ্যাঁ আপনার জন্য হারাম করলিল মমেনে এক উদ্যমীর অবস্থা মমেন কে বলো যে তারা দৃষ্টি নতটা কে খুলে চলছে কে ঢেকে চলছে ও আপনার দেখার বিষয় না আপনি চুপচাপ নিচে মুড়ি করেন নিচে মাথা করেন যে ख्रीटान আলসার আল্লাহর পুত্র হ্যাঁ পুত্র আল্লাহ পুত্র ইহুদীরা বলছে ওজাই আল্লাহ পুত্র কোরআন কি বলছে মখ আল্লাহ ওয়ালাদি আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি না আল্লাহর সঙ্গিনী আছে স্ত্রী আছে না ও আলাদা আছে না তিনি জনক না যাতক তার মার বিয়ে জন্মে গেল তাহলে কি ইহুদিদের কাছে যারো সন্তান নওজুবিল্লাহদিকে দিলুডুয়া ইহুদীরা আর খ্রিস্টানরা উঠাতে উঠাতে বলল যে ঈশা যেমন তেমন আল্লাহর পুতুল দিলাম ইসলাম ঈশা আলহিস সবচাইতে সদ ব্যক্তি এবং সতী নারীর পেট থেকে বমিষ্ট হয়েছে ইসলাম শিখাল সুরা মারিয়াম পড়ে শুনিয়া খ্রিস্টানদেরকে ইসা আলী ইসলাম সম্পর্কে আলাইস্লাম সম্পর্কে কি শ্রদ্ধার কি সম্মান আমরা রাখি যে শ্রদ্ধা সম্মান তারাই জানে না তবে তিনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ পুত্র না উঠাইবেন না না তুত্রী আমাকে বাড়ায় না না বি কেসাল বলছেন কেমন আতরা যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা কে বাড়িয়েছে পক্ষ থেকে স্পেশাল রু স্পেশাল আল্লাহর বাণী কথার মধ্যে কুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন বাপ ছিল না কিন্তু কোন দিয়ে তার মাত করেছে এবং তিনি হালাল সন্তানিরোধ করেছে খ্রিস্টান আর ইয়াহুদিরা তার মাঝে চূড়ান্ত ফেসলা করে আয়াতগুলি তারা কি প্রমাণ করা হলো সবগুলি আয়াত দিয়ে যে আল্লাহ কথা বলেছেন কোরআ কারিম আল্লা কালাম এবং তার আগের কিতাবগুলি আল্লাহর বাণী এবং আল্লাহ রবুল আলমিন কথা বলেছেন সর্বদা কথা বলেন যখন তার ইচ্ছা তিনি কথা বলেন এবং কথা বলবেন যখন ইচ্ছা তিনি কথা বলবেন শেষ শোনায় আল্লাহ হাফিজ এই চ্যাপ্টারে যে কথাগুলি শেষখানে বলেছেন মজমুই আয়াত আল্লাহ মুফ লেখক শেখুল ইসলাম ইমরাহিম মহল্লা যে আয়াতগুলি নিয়ে এসছেন সবগুলি আয়াত থেকে যা উপকৃত হইলাম বা যা জানলাম তা হচ্ছে ইসবাতুল কালাম লিল্লা আল্লাহর জন্য কথার বাণীর মজহাব আহলি সুন্নাত ইসবাত আল কিতাব ও সন্না এবং আহলি সাত জামাতের মজহাব হচ্ছে যা কোরআন এবং সন্না প্রমাণ করে কোরআনে হাদিস প্রমাণ করে তা সাব্যস্ত করা কি মিন মিন্ন মসুফন কালামে যে আল্লাহ রবুল আলমিনের কথা বলার বৈশিষ্ট্য রয়েছে ও কালামহ সুবাহ এবং আল্লাহ সুবাহ কথা হচ্ছে তার গুণ কথা হচ্ছে কি কি গুণ মিন সেফাতে জাতি সত্যাগত গুণ সত্যাগত গুণ কেন লেটেয়া মেহি কারণ আল্লাহ রানী তার সাথে সম্পৃক্ত আল্লাহ সর্বদা কথা বলার ক্ষমতা রাখেন তো গুণ হলো না? জাতি যেমন হায়াত আল্লাহর হায়াত আছে না চিরঞ্জীব সময় হায়াত আছে আল কয়ুম তো যেমন আল্লাহর হায়াত সর্বদাই আছে সর্বদাই ছিল না তার আদি আছে না তার অন্ত আছে সর্বদা আল্লাহর হায়াত ছিল এখনো আছে এবং সর্বদা থাকবে ঠিক তেমনই আল্লাহ রবুল আলামিনান। कथा बोल गर्व एक पृथ्वी खुलेना एक आल्ला सर्वदाई कथा बलार गाते साफ बेहे তাতে ভূষিত এটা যেমন জাতি সে মানে সত্যাগত গুণ ঠিক তেমন আল্লাহর কর্মগত গুণ কালাম আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ কর্মগত গুণ কাজের দিকে গুণ কেমন কেমন করে বলছে আল্লাহিয়াতে তার ইচ্ছা মত কুদরাতি তার ইচ্ছা মতো কথা তিনি বলে থাকেন না ইচ্ছার বিরুদ্ধে আমরাই তো ইচ্ছার বিরুদ্ধে কথা বলিনি ঠিক না কেউ আপনার কথা বলাইতে চাইছে তা বলাইতে পারেন আর কখনো আপনার মুখ বন্ধ তো আল্লাহ তার কথা বলো ক্ষমতা যখন তিনি এই ক্ষমতার প্রয়োগ করেন তার কথা বলেন কাল্লাম শাহ যখন চান তিনি কথা বলেন কৈফা শাহ যেইভাবে চান বেমা শাহ যেই বিষয়ে চান মোতাকাল আর সর্বদাই তিনি কথা বলার ক্ষমতা রাখেন তিনি এর আগে কথা বলেছেন সর্বদাই কথা বলেছেন আর সর্বদা কথা বলার ক্ষমতা আল্লাহর আছে তিনি কোনো বান্ধার সাথে কথা বলবেন না নবী ছাড়া এটাও মনে রাখেন এই নয় যে কথা বলার আল্লাহর সর্বদা তার কথা বলার ক্ষমতা আছে মানে এই না যে আউলিয়ার আর সাথে কথা বলছেন যেমন সুফিদের এইরকম দাবি এক সুফি আসলো আর হাদিসের দর্শ চলছে কোন বড় মামের আর আসার পরে উপহাস করেছে হাদা হাদদাসানা হাদদাসানা আমি আমাকে হাদিস বায়ন করেছি আমাকে হাদিস বায়ন করেছে তোমার মানুষের কাছ থেকে কথা নিচ্ছ আমি তো হাদদাসান আমি সরস্বী আল্লাহ সাথে কথা বলছি এগুলো হলো পীরদের ধর্ম এবং তার সাথে লেজাল ও কামিল কারণ আল্লাহ সর্বদাই পূর্ণ এবং সর্বদা পূর্ণ থাকবে সর্বদাই পূর্ণ ছিলেন এবং সর্বদা পূর্ণ থাকবেন গুণ একজন মানুষ কথা বলতে পারে আর সুন্দর কথা বলতে পারে আর লোক কথা বলতেই পারে না বোবা আর একজন কথা বলতে পারে কিন্তু থেমে থেমে ততলা জবানে আড় কোনটাকে বলবেন যে পারফেক্ট হ্যাঁ সুন্দর করে কথা বলতে পারে ঠিক না তাহলে বোঝা গেল যে কথা বলা হচ্ছে পূর্ণতার গুণ আর আল্লাহর জন্য সমস্ত পূর্ণতার গুণ রয়েছে আল্লাহর জন্য যতগুলি ভালো গুণ আছে সবচেয়ে পূর্ণভাবে রয়েছে আল্লাহ বললার জন্য সুতরাং আল্লাহ আর জন্য কালাম আল্লাহর গুণ জাতিগুণ আর ফেলি গুণ দুই রকমই ওয়ালা আন্নাল্লাহ ওয়াসাফা বিহি নাফসাহু আর তারপরে কোরআন ও হাদিস দলিল যে আল্লাহ নিজে কি এই গুণে গুণান্বিত করেছেন যা আমি কথা বলি ওয়াসাফাহু বিহি রাসূলু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ কথা বলেন হাদিস রয়েছে ওয়সাইয়াতি যিকরু মাযহাবুল মুমিনের যিকরু মাযহাবিল মুখালফীন ফি এই হাসে মাসআলাতে মার রি আলাইহি ইনশাআল্লাহ তাআলা आलोचना बेसिल आशा दलगुली आल्लाणी सम्पर्क विभ्रांत शिकार विभ्रांत शिकार क्यों बेसि विभ्रांत क्यों कम विभ्रांत क्योंकि सबग घुमराह विभ्रांत भलोकर मे रख আর অচিরেই আসবে যারা এর বিরোধী তাদের মজা তাদের মতামতের আলোচনা এই বিষয়ে আল্লাহর কালামের ক্ষেত্রে তার খন্ডন সহ ইনশাআ আল্লাহ চাইলে সেটা হচ্ছে এই কিতাবের একশো চুহাত্তর পৃষ্ঠা এই কিতাবের একশো চুহাত্তর পৃষ্ঠায় সেখানে শেখ হিসা বিনা রাহিমা আল্লাহ ইঙ্গিত করেছেন যে জাহামিয়াদের উক্তি কি ছিল তখন জাহামিয়াদের সম্পর্কে যে আল্লাহ কথা সৃষ্টি করে কথা বলেন না মোহতাজ কি ছিল তারপরে আশাদের কি ছিল এসব বিষয়গুলি তাদের উক্তিগুলি নকল করব রদ করার উদ্দেশ্য খন্ডন করার উদ্দেশ্য এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে ওসাল্লাস বিয়ানা মোহাম্মদ আলাহ আলী ওসাই